في بانلا منوبتاه سمادان مع عرفت الله ربي اشرق النور في قلبي من قلب شروحات রহমতুল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম ওয়ালা সাইয়েদুল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলি ওয়া সাহবি اجمعين আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয়াকুলুল্লাজিনা আমানু লাউলা নুজিলত সূরা فاذا انজلت সূরা মুহকামাহ ওয়া ذکری فیها القتال رايتাল্লাজিনা فی نظر المغشی علیه من الموت فاولا لهم সম্মানিত ভাত্রি মণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিন আজবতি প্রশংসা সালাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুরাই মুহাম্মাদের আয়াত করেছেন যাদেরকে চিহ্নিত করেছেন আর মমিন লোকেরা বলেছিল বা বলে থাকে এমন একটি সুরা কেন নাজেল হই না যেই সুরাই আল্লাহ পাক নির্দেশ দেবেন আমাদের অস্ত্র ধারণের আমাদের ওপর অনেক জল অত্যাচার হয়েছে আমরা অস্ত্র ধরতে চাই তারা আকাঙ্ক্ষা করেছিল যে আমরা যেহাদ ফেয়া উনজেলা সুরা তো মহকামা অতবার যখন সুস্পষ্ট অর্থবোধক সুরা নাজেল করা হইলো এই আয়াত প্রমাণ করে যে কোরআনিকেরিমে কিছু আয়াত বা সুরা রয়েছে যেগুলি হচ্ছে মহকামা মানে স্পষ্ট অর্থবোধক অর্থ বোঝা যায় আর সেগুলি রোহিত হয়নি সেই সব বিধান কেমত পর্যন্ত বহাল থাকবে আর কিছু আয়াত রয়েছে যেগুলির অর্থ অস্পষ্ট যেমন বিচ্ছিন্ন অক্ষরগুলি বিভিন্ন সুরার শুরুতে আর আল্লাহফাক রব্বুল আলমিনের গুণাবলী সম্পর্কে যেসব আয়াত রয়েছে আল্লাহাকের গুণগুলি অস্পষ্ট নয় মোতাসাবে হাত নয় সেগুলি মহকাম অবশ্যই তবে তার ধরনটাকে অস্পষ্ট বলা যেতে পারে যেমন আল্লাহ পাঁকের হাত আল্লাহ পাকে চেহারা কোরআনেকে নিয়ে বলা হয়েছে এগুলির অর্থ আমাদের জানা আছে এমন নয় যে ওজন মানে আমরা জানি না চেহারা অথচ চেহারা হ্যাঁ মুখমন্ডল ইয়াদ মানে হাত আমরা জানি তাহলে এর অর্থ আমাদের জন্য স্পষ্ট এগুলি মতো সাবে হাত নয় যেমন এক শ্রেণীর পথভ্রষ্টরা বিদ্যাতপন্থীরা বলে থাকে এরকম যে আল্লাহ নিরাকার আল্লাহর কিছুই নেই বা এগুলির অর্থ বুঝি না অথবা হাত মানে কুদরতি হাত চেহারা মানে হচ্ছে সত্তা এগুলি অর্থের বিকৃতি কোরআনে ক্যারিমের বিকৃতি কিন্তু এই গণগুলি সম্পর্কে বলা যেতে পারে আল্লাপাকের হাতের ধরন কেমন আল্লাপাকের চেহারার ধরন কেমন চেহারা কেমন এটা আমাদের জন্য স্পষ্ট আমাদেরকে জানানো হয়নি তো আল্লাহ পাক রবুল আলমিন স্পষ্ট অর্থবোধক সুরা নাজেল করলি অর্থাৎ জেহাদ ফি সাবর হুকুম যখন আল্লাহ পাকে নাজিল করলেন জোকেরা ফিহাল খিতাল আর যাতে সশস্ত্র যুদ্ধের কথা উল্লেখ করা হইল আল্লাহ পাকে নির্দেশ দিলেন রাজি কলুবিহ মারদ হে নবী তখন দেখবে ওই সব লোকদেরকে যাদের অন্তরে রোগ রয়েছে কার অন্তর রোগ রয়েছে মুনাফেকদের অন্তরে অন্তরে আসলে আল্লাহ বিশ্বাস নেই পরকালে বিশ্বাস নেই মহান আল্লাহ এর সাদ করছেন যে ওই সব মুনাফেকদেরকে দেখবে হে নবী যে সব মুনাফেকদের অন্তরে ব্যাধি রয়েছে কি কেনা এলেই তোমার দিকে তারা তাকাচ্ছে নাজারাল মি আলি হেমিনাল মৌ মৃত্যুর ভয়ে জ্ঞানহারা লোকের মত মানুষের সামনে মত ঘনি আসলে ভয়ে জ্ঞানহারা হয়ে যায় বেহুশ হয়ে যায় তো ওইরকম যেন জিহাদ ফরোজ করছে আর বাঁচবো না গেলে রণক্ষেত্রে গেলে আর ফিরে আসব না এইরকম ভাবে তোমার দিকে তারা তাকাইল্লা আলহম তাদের জন্য সর্বনাশ রয়েছে আল্লাহা বলছেন তাদের জন্য ধ্বংস রয়েছে আউল্লা আলহমের একটি তাফসির রয়েছে তাদের জন্য ধ্বংস রয়েছে আর আউলার আর একটি অর্থ হয় আরবি ভাষার একটি শব্দ একাধিক অর্থ অনেক সময় হয় আওলা মানে হচ্ছে ধ্বংস হওয়া সর্বনাশ হওয়া আর আওলা মানে হচ্ছে উত্তম যদি বলা হয় তাহলে এই অংশটুকুর আগের আয়তের সাথে সম্পর্ক আছে মহান আল্লাহ এর সাথে এই মুনাফে কপরদের জন্য উত্তম ছিল আনুগত্য করা আল্লাহর আনুগত্য করতো রাসুলের আনুগত্য করতো রাসুল্লা সাল বলছেন যে ময়দানে বেরিয়ে হবে এরা বাহানা করতো না এটাই তাদের জন্য উত্তম ছিল মারুফ আর কথা বলাই তাদের জন্য উত্তম ছিল তাদের জন্য কল্যাণ করছে ফেজা আজম আমর আমরো অতঃপর যখন আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের সিদ্ধান্ত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যখন সিদ্ধান্ত হয়ে গেল যে এখন বেরোই তো হবে তোমাদেরকে ফালাউসাদ ওই সময় যখন যেহাদ আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে যায় আল্লাহ নির্দেশ হয়ে যায় তারা যদি আল্লাহকে তাদের এই প্রতিঙ্কা ছিল যে আমরা কোরবানি দিব জানের বেরিয়ে যদি পড়তো না খেয়ার আল্লাহম সেটা তাদের জন্য মঙ্গলজনক হইতো মহান আল্লাহ তারপর এরশাদ করছেন ফাহাল মানে সম্ভবত হইত ফাহাল আসাই তুম পেলে হয় কি একটা অহংকার চলে আস আমি যা ইচ্ছা তাই করে নেবো কে আমাকে ঠেকাতে পারে তখন বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায় আল্লাহ ফাকর রব্বুল এই নেতৃত্বের অনিষ্ট এখানে উল্লেখ করেছেন ইনতওয়াল্লাই তুমি তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও তো সম্ভবত আন্তুফ সে আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ফেলবে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফেলবে ফিতনা ফাসাদ করবে তোমরা জুল মত্যাচার করবে অতাত্তেও আর হাম এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করবে তখন আর আত্মীয়র কি প্রয়োজন পয়সা আছে স্বয়ং সম্পন্ন কার প্রয়োজন আবার দুনিয়ার গরজে সম্পর্ক আজকাল যেমন অধিকাংশ মানুষের সম্পর্ক হচ্ছে দুনিয়ার গরজে দুনিয়ার স্বার্থ আছে এই সম্পর্ক আছে না দিনের সম্পর্ক নেই সম্পর্ক নেই আত্মীয়তার সম্পর্ক নেই কোরআনী আদর্শ থেকে ফিরে যাও তাহলে তোমাদের অন্ধকারের জীবন আলো থেকে তোমরা বঞ্চিত সুতরাং তোমরা কি করবে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেলবে এবং আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করবে সাথে সম্পর্ক আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যাদের সাথে রক্তের সম্পর্ক রয়েছে এইরকম আপনার স্ত্রীকে আপনি তার ভাই বেড়া দর আত্মীয় স্বজন যারা তাদের সাথে সম্পর্ক বৈধ সম্পর্ক রাখতে দেবে না আল্লাহর আলমিন এরশাদ করছেন যে যারা এরকম সম্পর্ক বিচ্ছিন্ন করে আর বিশৃঙ্খলা সৃষ্টি করে এদের উপরেই তো আল্লা পাকের অভিসম্পত হয়েছে লানত হয়েছে লানত মানে হচ্ছে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা আল্লাহ লানত করেছেন আল্লাহ রহমত থেকে বঞ্চিত করবে এই ঘোষণা করেছেন সেটা দীর্ঘকালের জন্য হইতে পারে চিরকালের জন্য হইতে পারে কাফের মুশরে কে চিরকালের জন্য আল্লাহ ল করেছেন সুদঘরের লানত রয়েছে সুদঘর যদি মমিন মুসলিম ভাই তো দীর্ঘকালের জন্য লালত অভিসম্পত রয়েছে ঘুষখরের লানত করেছে রসল উল্লাহ সাল্লি সাল্লাম মানে বদ্ধ রয়েছে রসলালামের আসাম মাহম অতপর আল্লাহাক রব্বুল আলমিন তাদেরকে বধির করে দিয়েছেন তারা শোনেও শোনে না ও আমা আবসা রহম আ দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছে তাদের কি অন্ধ করেছেন দেখেও দেখে না তারা ভালোকে দেখেও দেখে না কারণ তারা পালন করে না আফালা এত আল কোরআন তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করে না আল্লাহাক কোরআন নিয়ে গভীর গভীরভাবে চিন্তা করতে বলছেন শুধু কোরআন পড়ার জন্য নয় শুধু তেলাওতের জন্য নয় শুধু হেফজ করার জন্য না যে হাফেজ বানিয়ে দিয়েছেন না আবার আপনি অহংকারে ফেটে পড়ছেন যে আমি বিশাল কাজ করে দিয়েছি না আপনার ছেলে ছেলেকে হাফেজ করার সাথে বা আপনাকে নিজেকে কোরআন শেখার সাথে সাথে তার অর্থ বুঝতে হবে আল্লাহকে সম্বোধন করছেন আর অর্থ বোঝার সাথে সাথে গভীরভাবে চিন্তা করতে হবে আল্লাপাকের আদেশ নিষেধগুলি আমার জীবনে কি বাস্তবায়িত হচ্ছে এটা হচ্ছে তাদব্বরে কোরআন কোরআন নিয়ে গৌরব ফিকির করা চিন্তাশীল হওয়া আম আলা নাকি তাদের তালা লাগানো রয়েছে। সেই জন্য তারা কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না কোরআন চর্চা করে না তাহলে যেই মানুষের জীবনে কোরআন চর্চা নেই কোরআনের সাথে সম্পর্ক শুধু সেলফে তুলে রাখার সম্পর্ক আমরা বিশ্বাস করি আল্লাহর কিতাব কিন্তু কোরআন পড়লো না শিখলো না অর্থ বুঝলো না আল্লাহর সম্বোধনও জানল না তাদের অন্তরে তালা লাগানো রয়েছে আল্লাহাক রব্বর তাদের অন্তরে তালা মেরে দে তারা হিদায়াত হুদা এমন না যে জানতো না তাদের জন্য সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পরে আশাইতান ও সউম শান তাদের জন্য এগুলি সাজিয়ে পেশ করে শয়তান তাদের জন্য এগুলিকে সুন্দর করে দেখায় শয়তান যেমন অন্তরে কুমন্ত্রণা দেয় জিন শয়তান মানুষ শৈতান অসৎ পরামর্শ দেয় পাপের দিকে ডাক পাপের জন্য পরিচিত করে ও আমলাল এবং তাদেরকে মিথ্যা আশা দিয়ে থাকে শয়তান মিথ্যা আশা দিয়ে থাকে যেহেতু অনেকদিন বাসবি আর অনেক কিছু তুই করতে পারবি তোর দ্বারা সব কিছু হইতে পারি তুই একে খুন করে দিলে কিছু হবে না মিথ্যা আশা দিয়ে থাকে এই অন্যায় করলে কিছু হবে না ব্যাবিচাই লিপ্ত হলে কিছু হবে না এই হচ্ছে শয়তানের কাজ শয়তানের কাজ হচ্ছে খারাপ কাজকে সুন্দর করে পেশ করা আর মানুষকে মিথ্যা আশা দেওয়া আমরি আল্লাহ আল্লাহাক রবুল আলম এখানে মুনাফিকদের কথা বলছেন যে এই মুনাফিকরা মুনাফিকরা এইরকম আল্লাহাকের অভিসম্পদ লানতাদের ওপর হয়েছে আল্লাহাক রহম্মত থেকে বঞ্চিত কেন করেছেন এই জন্য যে কালু এই মুনাফিকরা বলতো লিল্লা ক্যারে হো মানাজ্লা যারা আল্লাহ পাকে নাজিল কি বিধানকে ঘৃণা করেছে অর্থাৎ কাফের মুশরেক বহুত্ববাদীরা অথবা ইহুদিরা নবী কারিম সাল্লাহ আলি সাল্লামের সময় মুদিনাই ইহুদিরা বসবাস করত আর মক্কায় মুশরেক পত্তলিকরা রয়েছে এই দুই দলের লোকদের সাথে মনাফিকরা যারা এমনিতে মুখে ইসলাম গ্রহণ করেছে তারা বলতো যে দেখো কিছু কিছু বিষয়ে তোমাদের অর্থাৎ মুহাম্মাদের বিষয় যখন আসবে সাল্লি সাল্লাম যখন মুসলিমদের বিষয়গুলি আসবে এদের ক্ষয়ক্ষতির বিষয় আসবে তখন তোমাদের সাথে আছে সব ক্ষেত্রে একমত নাও হইতে পারি অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে মত বিরোধ থাকতে পারে মুসলিম সমাজের ইসলামের শত্রুরা কাফের মুশ্রেক চাইতে বেশি ক্ষতিকর আল্লাহফাকাবুল আলমিন এরশাদ করেছেন ওল্লাহ ইসরা রহম আল্লাহ ফাকর্বুল আলমিন তাদের গোপন কথাবার্তাকে খুব ভালো করেই জানেন লুকিয়ে রেখেছে আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 जाके देखुन और काल देख अर्धांगी नातनी कल रत साढ़े सातटा पुन सम्प्रचार सकाल साढ़े नशे নিকটে মনোনিতাম ইসলামে যেগুলি কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জানি রকব তিনি আমানতের খেয়ানত शाहिदुल्ला खान मदनी हाफिज बिन मुझवर बिन मदन डरबुल्लाजफ्ल जहांगीर मम दायित আমরা সুরে মহাম্মদের সুরে মোহাম্মে আল্লাহ এই আয়াতে মানুষের মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাকের আজাব শাস্তি শুরু হয় বা পৃষ্ঠদের ওপর এই বিষয়টি উল্লেখ করা হয়েছে এই জন্য পেশ করেছেন ফাঁকাইফা কি অবস্থা হবে এ যা তুমুল মালায়কা যখন তাদের কি অর্থাৎ অবাধ্য কাফের মুশ্রিকদের কি কি যখন ফেরিস্তারা তাদের যান কবজ করবে তাদের আত্মাগুলি গ্রহণ করবে ওজুহং আদবা রহম এবং সেই সময় তাদের মুখমন্ডলে মার দেবে এবং তাদের পেছনে মার দেবে তাদের পৃষ্ঠ দেশে মার দেবে আল্লাহ ফাকর আব্বুল আলামিন বলছেন যে ফেরিস্তারা যখন তাদের রুহগুলি কবচ করবে দান করবে ফেরেস্তারাই যেহেতু এই কাজটা সরাসরি করে এই জন্য ফেরেস্তারা মৃত্যু দান করবে কথা বলা হয়েছে সেই সময় তাদেরকে ধমক দেবে তাদের জন্য কঠোর বাণী উচ্চারণ করবে আর বলবে হে খবিস আসো বেরিয়ে আসো এলা গজাবিল্লাহ আল্লাহ পাজব আল্লাহ পাখের ক্রোধের উদ্দেশ্যে আল্লাহ পাখের অসন্তুষ্টিতে আল্লাহ পাখের আজাবের জন্য বেরিয়ে আসো তোমাদের জন্য আজাব প্রতীক্ষায় রয়েছে আল্লাফাক বলছেন সেই সময় তাদের মার দেবে চেহারাতে মুখমন্ডলে ওয়াদব এবং তাদের পিঠেও মার দেবে কি জন্য মার দেবে বলছেন আল্লাপাক যাহিক এই জন্য আল্লাহাক রবুল আলম আজাব মৃত্যুর পরেই শুরু হয়ে যাবে এদের ওপর বি আসাত আল্লাহ তারা অনুসরণ করেছিল এমন কিছুর যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে তারা মানবরচিত বিধান মানত খেয়াল খুশির পূজা করতো অনুসরণ করত, তারা পাপের কাজে লিপ্টে থাকতো তারা শিরকুফরি করেছে তাদের মন যা বলেছে তাই করেছে আল্লাহকে যা অসন্তুষ্ট করে তা অনুসরণ করেছে যে কোনো পাপ শিরকুফুরি থেকে শুরু করে যে কোন অন্যায় কাজ পাপ অন্যায় কথা আল্লাহকে অসন্তুষ্ট করে এগুলি তারা মানত ওয়াকারি হো রিজওয়ানা হো এবং আল্লাহ পাকের সন্তুষ্টিকে তারা ঘৃণা করেছিল পছন্দ করেন। আল্লাহ আল্লাহর রাজি হোক এটা কখনো তারা চাইনি। ফাহবা তলম সেই জন্য আল্লাহ পাক তাদের আমলগুলিকে নষ্ট করে দিয়েছে তাদের ইসলাম কবুল করতো সুরাই মুনাফিক আমাদের হবে ইনশা আল্লাহ তাতে আল্লাহাক আলমিন বলেছেন যে মুনাফিকরা এসে বলতো না আমরা সাক্ষী দিচ্ছি যে নিঃসন্দেহে আপনি আল্লাহ রসুল তারপর আল্লাপাক তাদেরকে মিথ্যাবাদী বলেছেন কারণ অন্তর থেকে কথাটা বলেনি কথা তো সত্য ছিল যে তিনি আল্লাহ রসুল কিন্তু তারা সত্য মনে করে বিশ্বাস করতে না মুখে শুধু বলছিল অন্তর বিশ্বাস ছিল না আল্লাপাক বলেন যে তোমাদের যে এই কুফরি, শির পাপ লুকাই তো আছে অন্তরে আল্লাপাক এটাকে বের করে দেবেন প্রকাশ করে দেবেন তোমাদের লাঞ্ছিত অবদস্ত করে দেবেন জনসমাজে মহান আল্লাহ এর সাদ করছেন তারপরে ওলাউ নশা ওলা আর কাহু হে নবী মোহাম্মদ সাল্লা আমি যদি চাইতাম তাহলে এই মুনাফিকদেরকে দেখিয়ে দিতাম তোমাকে অর্থাৎ তোমাকে চিনিয়ে দিতাম যে এই লোকগুলি মুনাফেক আমি ইচ্ছা করলাম নাম ধরে ধরে বলে দেব তোমাকে যে অমুক অমুক অমুক মুনাফেক আর এই মুনাফিকদের সংখ্যা স্পষ্ট হয়েছিল ওদের যুদ্ধে এক হাজার বেরিয়ে গেল আর তার মধ্যে তিনশো রাস্তা থেকে ফিরে চলে আসলো সাতশো মমিন আর বাকি এই তিনশো মুনাফিক স্পষ্ট হয়ে গেল এই রকম আরও মুনাফেক ছিল সেই সময় যারা মদিনায় ইসলাম গ্রহণ করেছিল শুধু দুনিয়ার ফায়দার জন্য আল্লাহফাক বলছেন যে আমি যদি হে নাবি তাহলে তোমাকে ওই লোকগুলিকে দেখিয়ে দিতাম অর্থাৎ ওই লোকগুলি চিনিয়ে দিতাম ফালা আরফ তাহম মাহম তবে নাম ধরে ধরে না বললেও তুমি অবশ্যই তাদেরকে চিনতে পারবে তাদের চিহ্ন দেখ তাদের লক্ষণ কি তাদের মুখ চেহারা দেখলে অপরাধীর চেহারা দেখলে বুঝা যায় যে অপরাধী নিঃসন্দেহে আল্লাহাক রব আলী তোমাদের কাজকর্ম সম্পর্কে আমল সম্পর্কে জানেন আর অবশ্যই তোমাদেরকে আল্লাহাক পরীক্ষা করবেন হাত্তাহ আল্লাজাহিদিন আল্লাহ বলছেন যে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব হ্যা মুজাহিদিন অস্বাবের ঋণ যাতে করে আমি জেনে নিতে পারি মানে দেখিয়ে দিতে পারি প্রকাশ করে দিতে পারি যে তোমাদের মধ্যে কারা হচ্ছে মুজাহিদ্দিন কারা প্রচেষ্টা চালিয়ে থাকে কারা মেহনতি পরিশ্রমী আল্লাদিনের জন্য অস্বাবের ঋণ এবং কারা ধৈর্যশীল অনাবুলো আখবা এখন এবং তোমাদের অবস্থা আমি যাচাই করতে চাই আল্লাহ তো সব জানেন জানা গেছে মোনাফিক করা আল্লাহ ফাকর আলমিন তারপরে রসুল নিঃসন্দেহে যারা কুফরি করেছে অস্বীকার করেছে এবং আল্লাহ রাস্তায় চলতে বাধা সৃষ্টি করেছে ওর আসাকুর রসুল এবং রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিরোধিতা করেছে তাদের জন্য সঠিক পথ স্পষ্ট হয়ে যাওয়ার পরে জেনে শোনে তারা রসুলের বিরোধিতা করেছে দিনে চলতে বাধা সৃষ্টি করেছে আর অস্বীকার করেছে আল্লাহ বলছেন না ইয়দুরল্লাহ হাসাইয়া এরা আল্লাহকে কিঞ্চিত পরিমাণও ক্ষতি করতে পারবে আল্লাহ ফকরবুল্লা আলমিনের সামান্যতম ক্ষতি করতে পারবে না ও সাই হবে তো আমাদের আমল গুলিকে কাজগুলিকে নষ্ট করে দেবেন্লা আমি আল্লাহ আতিও রসুল হে মমিনরা তোমরা আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো ও আমা লাখ আর তোমাদের আমল গুলিকে নষ্ট করিও না আল্লাহ বলছেন আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো তোমাদের আমলগুলিকে কাজকর্মকে নষ্ট করিও না এই আয়াত স্পষ্ট করে যে কেউ যদি আল্লাহর আনুগত্য না করে আল্লাহ পাখির এবাদত বন্দিগী না করে আল্লাহর এবাদতকে সিরকে রূপান্তরিত করে হ্যাঁ আল্লাহর যেন নামাজ পড়ে আর মাজারে করে। আল্লাহর কাছেও দোয়া করে আর বাবার কাছেও চাই তাহলে সে আমলকে নষ্ট করে দিল তার সিরকের মাধ্যমে আমলকে নষ্ট করে দিল আর রসুল্লাহ সালাইসাল্লামের আনুগত্য করো তোমরা আমল নষ্ট করিও না কেউ যদি রসুল্লাহ সাল্লা আনুগত্য না করে ধর্মের নামে নতুন নতুন কাজ করে নেকির আশাই আল্লাহর নৈকট্যামের উদ্দেশ্যে নতুন কাজ করে যা নবী সালাম করেননি তার খোলাফার রাশিদ্দিন করেননি কোনো দলিল প্রমাণ নেই হাদিসে তা যদি করে তাহলে নবীর আদর্শ ছেড়ে দিল সুতরাং নিজের আমল নষ্ট করলো মা আল্লাহ বর্ণনা করে সেই মুসলিম হাদিস রয়েছে কেউ যদি এমন আমল করে বে আমল নয় কর্ম করে আমল করলো কিন্তু লাইসা আমরোনা এইরকম আমার আদর্শ নয় আমার আদর্শ অনুযায়ী আমল করলো না নবীর তরিকায় নামাজ পড়লো না নবীর তরিকায় রোজা রাখলো না নাভীর তরিকায় ইদ পালন করল না নবির তরিকায় এবাদতবন্দি করল না খেয়াল খুশি করলো বাড়ালো কিছু সংযোজন করলো ফাহুয়া রদন সেটা হচ্ছে প্রত্যাখ্যাত আল্লাহ পাক কবুল করবেন না আমল বা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এই আয়াত প্রমাণ করে যে বিদাতি আমল বাতিল আতিল কবুল হয় যে আমলে বিদাত থাকে সেই আমল কবুল হয় না যে আমলে শির থাকে সেই আমল কবুল হয় না আর বড় শির করলে অতীতের সমস্ত আমল নষ্ট হয়ে যায় আল্লাহ পাক তারপর ইরশাদ ওয়াসাদিল্লা নিশ্চয়ই শুনলাম এবং এর মানে এটাই বুঝতে পারলাম যে কাফেরদের সাথে যুদ্ধ করা কিন্তু অনেকেই বলে থাকে যে কোরআন মুসলমানেরাকে শিক্ষা দেয় যে মুসলিমদের কাফেরদের সাথে যুদ্ধ করা কিন্তু আমি এটাই জানতে চায় যেহাদের অর্থ ব্যাপকদের শুরুতে আমি এই কথা বলিনি যে শুধু সশস্ত্র জেহাদ ওটা হচ্ছে সর্বোচ্চ স্তর সেটা হচ্ছে সর্বোচ্চ স্তর অগতির গতি ক্যান্সারের চিকিৎসার মত অস্ত্র পাচার কখন করা হয় যখন দেখা যায় যে ট্যাবলেট বড়িত হইল না ইনজেকশনে হইলো না ক্যাপসুলেও হইলো না আর তারপরে ডায়েট কন্ট্রোল করেও হইলো না কিছুতেই যখন হইলো না তখন প্রয়োজন হয় অস্ত্রোপাচারের আর তার আগে অনেক জেহাদ রয়েছে জেহাদের অনেক ধরন প্রকরণ রয়েছে একটা হচ্ছে নাফসের জেহাদ মনকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখা সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখা এটা হচ্ছে জেহাদ জেহাদ হচ্ছে অন্তর থেকে পাপকে পাপিকে ঘৃণা করে প্রতিবাদ জানানি এটা হচ্ছে অন্তরের জেহাদ আপনি পাপের সাথে মিশে যাবেন একাকার হয়ে যাবেন না পাপের সাথে মিশে যাবেন না পাপের অনুষ্ঠানে আপনি অবস্থান করবেন না প্রচেষ্টা চালান জেহাদের সাব্দিকর্ত হচ্ছে প্রচেষ্টা চালানো আপনি আপনার দিনের জন্য আপনার ইমান ইসলামের হেফাজতের জন্য প্রচেষ্টা চালাবেন জেহাদ হচ্ছে দিন ইসলামের কথা প্রচার করা সে বক্তব্যের আকারে প্রচার করেন আর কিতাবের আকারে প্রচার করেন পুস্তিকার আকারে প্রচার করেন লিফলেট আকারে প্রচার করেন অথবা যেসব প্রচার মাধ্যম আজকাল রয়েছে আধুনিক প্রচার মাধ্যম ওই টিভিতে হোক এটা হচ্ছে জেহাদ দাওয়াতের অপর নাম প্রচেষ্টা চালানো আল্লাপাকের দিন মানব জাতি পৌঁছে দেওয়ার জন্য ইন্টারনেট হোক আর কোনো প্রচার মাধ্যম হোক যেকোনোভাবে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহ পাকের কথা রসুলের কথা পৌঁছে দেওয়া হচ্ছে জেহাদ আল্লাপাক সুরাহ ফুর কানে বলেছেন ইসলামের রাস্তাকে সহজ করে দাও ইসলাম জানার ব্যবস্থা করে দেওয়া তো এই সবগুলি হচ্ছে জেহাদ ফিসাবাহ আর ওই অস্ত্র ধরার যে জেহাদ রয়েছে সেটা জন্য বেশ কিছু শর্ত রয়েছে তার একটি শর্ত সেখানে উল্লেখ করেছে আর বাকি আপনার জীবনে এছাড়া তার আগে অনেক জেহাদ রয়েছে ফজরের সময় আপনি ঘুম ছেড়ে উঠবেন আর নামাজে যাবেন এটা আপনার জেহাদ প্রচেষ্টা চালাতে হবে না হলে শয়তান আপনাকে দুর্বল করে দেবে যে অনেকে তো এক পড়ে না তুই তো চার অক্ পড়িস তুই তো অনেক ভালো যাক শুয়ে থাক আজকে তো অনেক রাত গিয়ে ঘুমিয়েছিস ঘুম হয় হয়নি সুতরাং শুয়ে যাক তুই তো এত বড় অপরাধী না তুই সুদ খাইিস না ঘুষ খাইসিস না সামান্য দু চার টাকার এদিক ওদিক হলেও অসুবিধা নাকি এইভাবে পাপে লিপ্ত করে দিবে যদি আপনার মধ্যে এই প্রচেষ্টা না থাকে যে আমি নিজেকে গোনা থেকে বাঁচিয়ে রাখব যদি জেহাদ প্রচেষ্টা না থাকে তাহলে গোনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন নিজের পরিবারকে বাঁচাতে পারবেন তা জেহাদের ব্যাপক একটা অর্থ রয়েছে আর সর্বোচ্চ জেহাদ প্রয়োজন হলে আর সেটা সরকার নির্দেশ দেবে মুসলিম সরকার আল্লাহ রাস্তায় অস্ত্র ধারণ করা সাধারণ কোনো মানুষ নয় কোনো আলেম নয় আল্লাহ ফখরাবুল্লা আলম যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন কোরআন মোতাবেক জীবন করার তৌফিক দান করেন আমাদের ভুলভ্রান্তি যেন মাফ করে দেন وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعه وعرفت الله ربي أشرق النور بقلبي مانا البشر حياتي من أضاء الله دربي يا لسعدي وانائي يا لفوزي وعالائي لا يطيب العيش إلا رضا ربي السمائي ود عرفت الله ربي حلو وحلو وحن وحياتي ود عرفت الله ربي حلو وحلو وحن وحياتي ود عرفت الله ربي اسم सम्प्रीति और भलोबासा आदर्श ममिन ए सम्पर्क प्रिय नबी मुहम्मद आले की शेख हुसेन। एक पोरी जानते हुए प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाहिक दर्शम हादी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 आतने जारा पाई एबों आचे एक नम्बर दोशो एक जरा आल्लर रास्ते सम्पद व्यय कर तरह उदाहरण शस्तान जेटी बृद्धि पाए प्रत्येक शीशे आदाना सला जा बृद्धि कर दें जो आनी दे आल्ला रास्ते व्यय करें रिटार्न पाशो गुण बस व्यावसायिक भाषा आबे सत्तर हजार परसेंट আর কোন ব্যবসা আপনা এর বেশি মুনাফা দিতে পারবে আজ বিনিয়োগ করুন আল্লাহ তালার রাস্তায় বাংলা মানবতার সমাজ